দশম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শিবপুর ভক্তগণ ও আম্মোক্তারি বা বকলমা শ্রী মধু ডাক্তার শিবপুর হইতে ভক্তেরা আসিলেন তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না সার সার গুটিগত কথা তাঁহাদিগকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি ঈশ্বরই সত্য আর সবনিত্য বাবু আর বাগান ঈশ্বর ও তার ঐশ্বর্য লোকে বাগানই দেখে বাবুকে চায় কয়জনে ভক্ত আজ্ঞা উপায় কি শ্রীরামকৃষ্ণ সদশত বিচার তিনি সত্য আর সবনিত্য এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা ভক্ত আগ্কে সময় কই শ্রীরামকৃষ্ণ যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাকে আমারি দাও কিন্তু তাকে লাভ না করলে তাঁকে দর্শন না করলে কিছুই হলো না একজন ভক্ত আজ্ঞা আপনাকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা শ্রীরামকৃষ্ণ ও কথা আর বলো না গঙ্গারি ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় আমি এত বড় লোক আমি অমুক এইসব অহংকার না গেলে তাঁকে পাওয়া যায় না আমি ঠিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন শ্রীরামকৃষ্ণ সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তার মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন কেন তার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না সৃষ্টিও চলে না চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে পাঁচই ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায় তাই দোকানদার একটা কুলোতে খৈমুরগি রেখে দেয় ওই খৈমুরগি মিষ্টি লাগে তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়োর মড়োর করে খায় চালের সন্ধান আর করে না কিন্তু দেখো একশের চালে চোদ্দ গুণ খই হয় কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তাঁর রূপ চিন্তা করলে রম্ভা রূপ চিতার ভর্ষ্য বলে মনে হয় ভক্ত তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না শ্রীরামকৃষ্ণ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল পায়রাকে ডাকছে। আয় তিতি করে পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো ওমনি কাঁদতে আরম্ভ করলে তখন একজন অচেনা লোকে সে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয় সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল যাঁরা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে পাঁচটা আছে। মধু ডাক্তার আসিয়াছেন ঠাকুরের হাতটিতে বাড় ও ব্যান্ডেজ বাঁধিতেছেন ঠাকুর বালকের নাই হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারত্রিকের মধুসূধন মধু সহাস্রে কেবল নামের বোঝা বয়ে মরি শ্রীরামকৃষ্ণ সহাস্রে কেন নাম কি কম তিনি আর তাঁর নাম তফাত নয় সত্যভামা যখন তুলাযন্ত্রে যন্ত্রে স্বর্ণমণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হল না যখন রুকিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এইবার ডাক্তার বার বাঁধিয়া দিবেন মেজেতে বিছানা করা হলো। ঠাকুর হাসিতে হাসিতে মেজেতে আসিয়া শয়ন করিতেছেন সুর করিয়া করিয়া বলিতেছেন রাইয়ের দশম দশা বৃন্দে বলে আর কতবা হবে ভক্তরা চতুর্দিকে বসিয়াছেন ঠাকুর আবার গাহিতেছেন সবসখি মিলি বৈঠকও হাসিতেছেন ভক্তেরাও হাসিতেছেন বার বাধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না শম্ভুর বিকার হয়েছে ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয় ও ঔষধের নেশা तर पर ही शम्भुर